मानवतार समाधान আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখিল বাংলার সম্মানিত সুদী দর্শক বৃন্দ পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে প্রাণহালা শুভেচ্ছা কোরআন করিমের ঘটনার আসর কোরআন করিমের মজলিসের মজলিস আলোচনা হবে কোরআনে বর্ণিত বিভিন্ন ঘটনা নিয়ে যাতে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় তার মধ্যে একটি ঘটনা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের প্রথম পুত্র ইসমাইল সে ইসমাইল বড় হলেন আর ইব্রাহিম তাকে আল্লাহর নির্দেশে কোরবানি করতে গেলেন সে ঘটনা কত হৃদয় বিদারক এবং ইমানের পরীক্ষার কত উন্নত পরীক্ষা আর কীভাবে ইব্রাহিম দিতলের তদীয় পুত্র ইসমাইকিয়বে ধর্জির পরীক্ষা দিলেন আমরা এই ঘটনাটি আজকেরই পর্বে শুনব এবং এখান থেকে আমাদের শিক্ষণীয় কি জানবো আর এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব প্রথমেই আমার সর্বদা নিঘনিষ্ঠ আছেন বিশিষ্ট আলেমদিন শেখ আহমদুল্লাহ এবং আমার সর্ব বামে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদিন রীতিমতো আমি হারুন হোসেন রয়েছি আপনাদের সাথে উপস্থাপনায় বলছিলাম যে আজকে যে ঘটনাদের অবধারণা হবে সেটি হল আল কোরণেতম আলিহ ইসলামের একমাত্র প্রথম পুত্র টকোরা ইসমাহিল যাকে জন্মের পরেই শিশু অবস্থায় রেখে এসছিলেন মক্কার উপত্যকায় বড় হলেন সন্তান তারপর সেটিকে ফোরবাড়ি করতে তিনি আদিষ্ট হলেন কিভাবে করলেন চলুন আমরা ইবাহিম দিয়ে শুরু যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি আসলে এখানে তো উনি তো খালিল আল্লাহর অন্তরঙ্গ আল্লাহল দুজন দুইজনে একত্রের তাহিদের ইমাম আসলে তাহিদের একবারে মূল প্রাণ কথা যেটা যেহেতু তাদের সাথে গহীন ভালোবাসা হলো আল্লাহর জি জি এই জন্য দুনিয়ার কারো ভালোবাসা যাতে এখানে প্রতিবন্ধক না হয় আল্লাহ একটা গাইরত আছে তিনি আবার পছন্দ করেন না যে আমার মহাব্বতের এই জন্য বৃদ্ধকালের প্রাপ্তাইয়া যখন সে কিশোর বয়সে ওনার সাথে বাপের সাথে চলতে ফিরতে পারে এই সময় মহাব্বত কিন্তু আরো বেশি এই মুহূর্তে এই পুত্রের তো প্রচন্ড ভালোবাসা থাকবেই তো আল্লাহ তালা ওনাকে পরীক্ষা করলেন আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি হ্যাঁ আমি সেটা সবর করবো এতটুকু বাচ্চা সে আল্লাহার জন্য কেমন করার জন্য উদ্গ্রীব পুত্রী হওয়ার জন্য উদ্গ্রীত আল্লাহ সেখানে এবং তাকে যখন মাথার এক প্রান্তের উপরে সাহিত্য করলেন জবাই করবেন উদ্ধত হয়ে গেলেন তার থেকে থেকে বিল জজ একেবারে পূর্ণ সংকল্প এবং এখন জবাই করে ফেলবেন আল্লাহ করে মানে একটা কাজ যখন মানুষ এত দৃঢ়পত্র গ্রহণ করেছে সে করে ফেলতেছে তুমি দেখেছো একটা সুন্দর কথা যে সন্তান এই মুহূর্তটা কত কঠিন এমন কি নবীর সন্তান কিনান যে কে বলা হয়েছে নোহালামের সন্তান সে নোহাল্লামের কথাই মানে নেই উঠেনি নোকাই আল্লাহ বিবাদে পড়ে যেমন মা সরাবো নামাজ পড়ে না রোজা রাখে না সন্তানকে আবার নেকা আবার পর্যন্ত মনে রাখতে হবে বাবাকে ইব্রাহিমের মতো হতে হবে স্বপ্নের কথাটা বললেন এমনি আর বাহুকা স্বপ্ন দেখেছি তোমাকে জবে করছি ফানজুর মাজা তারা তোমার কি খেয়াল এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবারের কর্তা যিনি তিনি পরিবারের চাপিয়ে দিবেন না বসে মিল একটা সৌহার সাথে আল্লাহ হুকুম করেছে তোমাকে জবে করতে হবে আমরা কি করতাম যে আল্লাহর হুকুম যদি পেতাম এরকম যদি নবী না হয়ে যদি পেতাম আল্লাহ হুকুম করেছেন পর তিনিও প্রমাণ দিয়ে দিয়েছেন যে আপনি যেমন আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত বাবা আমি আল্লাহ এখানে আরেকটা জিনিস বুঝা যায় সেটা হলো ইসমাইল আলী ইসলাম এমন একটা বয়সে উপনীত হয়েছিলেন পরস্পরের মত বিনিময় করে বিশেষ করে একটা জিনিসকে ধারাবাহিক ভাবে কোনটা পর কোনটা ধীর লয়ে। শান্ত করা এটা খুব পছন্দ নিয়ে এবং কোমলতা আসবে সেখানে সৌন্দর্য আসবে আর যেখানে রুক্ষতা আসবে একটা বিশাল শিক্ষা আর ইব্রাহিম সেই নবী ছিলেনদের মধ্যে গেছে কোনো বাহাদুরি দেখার নাই আমরা কিন্তু এই কাজটা করি শেখ একটা আলোচনায় বলেছিলেন অনেক সময় যে আমরা কিছু করতে পারলেই মনে করি যে অনেক কিছু করে ফেলছি নিজের কৃতিত্বটা আসে অজুপ চলে আসে কিন্তু ইসমাইল আল্লাম যখন ইব্রাহিম আলাইস্লামের প্রস্তাবে রাজি হলেন যে আপনি বাহাদুরি নাই এখানে আমার কোন কৃতিত্ব নাই আল্লাহ যদি চান তাহলে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন কেউ যদি আল্লাহ ফায়সালকে মেনে নেয় আল্লাহর ফায়সাল্লাহ যদি কেউ সাদরে গরণ করে নেয় আমরা ইব্রাহিমের হাজিরার ইসমাইল এর এই ঘটনার মধ্যে যেটা কোরআন যে বিষয়টিকে সবচেয়ে বড় তাদের জীবনের যে অংশটাকে বিশ্ববাসীর জন্য নমুনা হিসাবে সেট করে দিয়েছেন সেটা হলো আপনি নিরাপদ করে দেন এটার উপকরণ কি নিরাপত্তা কেন ভাবে পরে বলে দিয়েছেন অজনবানি আমরা না করেই আমাদেরকে সেই মূর্তি পূজা থেকে রক্ষা করেন ধন্যবাদ আপনাদের কাছে আসবো এই ঘটনায় আবার শেখ সম্মানিত সতী দর্শক যেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে আবার ফিরে আসবো ইনশাল্লাহ এই আলোচনায় ততক্ষণে আশা করি আপনারা কেউ দূরে যাবেন না আসসালাম আলাইকুম আহমতুল స సబీనుల్లాహి మన్ యస్ అల్లాహు హుకుమ్ మనా నామిస్లాహ్ అల్లాహు అల్లాహ్ ఇల్లాహ ఇల్లాహ్ అప్నే విక్రితా జననన్ ఇస్లామర్ క్రాయ విధాన్ అప్నే విక్రితా జననన్ ఇస్లామర్ విక్రాయ విధాన్ అప్నే వ్యాపసాయీ पर्के की रही इन अन्य नीतिमाल अनुष्ठान जो इमामी लेंदेन প্রতি শুক্রবার রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে উইটনেস ডাক দেখুন সম্মুখ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে আমি রসুল্লাহ বলতে শুনেছি বন্দা মুশরিক ও কাফের মাঝে পার্থক্য হল সালা ত্যাগ করা সহি মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায়ে হাতির সংখ্যা একশো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 स्वागत आबादी दर्शक अतिथि আমরা এত কঠিন আগুন এত নির্জন গহীন এই ভয়ঙ্কর যেখানে কোন জনমানুষ মানুষ নাই বাচ্চার একটা মেয়ে মানুষ কিভাবে থাকবে নিরাপত্তা দিলেন আর এখানে তো শেষ যখন জবাই করে ফেলছেন শেষ দেখা গেল কি নিরাপদ একটা ঘটনা আমি যেটা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই সেটা হলো এই যে আমাদের সমাজে কিন্তু অনেক কথা প্রচলিত আছে যেগুলির কিন্তু ভিত্তি আমরা করানো পাই না হারিসেও পাই না কোরআন বলছে فلما اسلما وتقل له للجبين ابراہیم আলাইহিস সালাম نجي আসলামা জবাই করতে প্রস্তুত কুরবানি করতে প্রস্তুত एक्चुअली জবাই হতে অর্থাৎ কুরবানি হতে প্রস্তুত আর শুয়ে দিলেন কাপালের উপরে শুয়ে দিলেন আমাদের দেশে যে চুম্বন দিয়েছিলেন আর যার কারণে মোহাম্মদের চুম্বন যে জায়গায় ছিল ওই জায়গার ভিতরে ছুরি লাগান ইব্রাহিম কাঠে না তো ইব্রাহিম আল্লাহলাম আবার ঘুরাইলেন ঘুরাইয়া দেন ঘাড়ের দিকে সেখানে আল্লাহ নবীর চুম্বন ছিল তারপরেও কাটেনা এরপর যেটা হলো যে পাথরের উপরে গোসা দিলেন পাথর কেটে দুই টুকরা হয়ে গেল কিন্তু আপনার ইসমাইলের কথা আবার যে ইসমাইল আলী সালামের জন্ম কখন আর মোহাম্মদ কখন সব কথাগুলো আমাদের মধ্যে আছে যে আদম আলী ইসলামী ওই যে ভ্রান্ত কথা বলে না মুক্তি পাইছেন মোহাম্মদের দোহাই দিয়ে তিনি লাসমাইল আলাম না এইরকম একটা বক্তব্য আসছে কথা এটা এই আমি বলি যে মুসলমান যে কারণে শ্রেষ্ঠত্ব যে সমস্ত কারণে যে ইসমাইল আল সন্তান একশো এক নম্বর আয়তাল বলছেন আমি ইব্রাহিমকে একজন ধৈর্যশীল শিশু সন্তানের সুসংবাদ দিলাম তারপরে একশো নম্বর আয়াতে আল্লা তালা একশো বারো নম্বর অবাস এরপরে সবকিছু শেষ হয়ে গেছে এরপরে আরেকটা সন্তানের সুসঙ্গ আর আল্লাহরুল আলমিনের সিলসিলা জারি রাখলেন প্রথমে ইব্রাহিম এর পুত্র ইসমাহিল থেকে ঈশা পর্যন্ত ইসাহাক থেকে ঈশা পর্যন্ত ঈশা পর্যন্ত একটা সিলসিলা জারি রাখলেন আর ইসমাইলের শাখায় কোন নবী আসলেন না শেষ আমাদের সুন্দর একটা পৃথিবী গঠনে তিন শ্রেণীর মানুষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এর ভিতরে যারা বয়বৃদ্ধ বৃদ্ধ মুরব্বী শ্রেণী তাদের ভূমিকা তরুণদের ভূমিকা এবং নারীদের আমরা এই ঘটনার সঙ্গে যদি লক্ষ্য করি দেখবো যে ইব্রাহিম আলহাতাম এবং তার ছেলে ইসমাইমের ঘটনাটি উঠে আসছে কিন্তু এখানে মায়ের ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মা কিন্তু কোনো বাধা তো দেননি তার জন্য তিনি একটা শিক্ষা দিয়ে গেলেন আর অন্য সাধারণ পুরুষ দায়িত্বশীল যারা তাদের জন্য ইব্রাহুল ইসলাম উত্তম আদর্শের ভূমিকায় তিনি রইলেন চমৎকার কথা বলেছেন আপনি যেটা ধন্যবাদ আপনাকে যে একজন বাবা কিরকম বাবা হলে সমাজটা উপকৃত হবে আর একজন তরুণ কিরকম সুন্দর করে ফুটে উঠেছে এবং এই সমন্বয় হলে যে সফলতা নিশ্চিত ওয়াদা করছেন তারা এইভাবে সমন্বয়তার কারণে যে দিনকে প্রতিষ্ঠিত করেছে এভাবে যদি কেউ করে আমি ওয়াদা করছি আমি তাদেরকে যেমন আমি কত বড় স্বপ্ন চিন্তা এখানে যে ওনাদের জীবনের মধ্যে ছিল আসলে আল্লা অনেক বড় বড় পরিকল্পনার কাজগুলি একটা মুসলিম জাতি আমাদের এই বংশ থেকে তুমি দান করো যত বড় দোয়া করেছেন তত বড় জাতি হয়েছ এখানে তো একজন পিতা এবং তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহর দিনদার একটা বংশধর যদি তার পরবর্তীতে আসে এটাই তার জন্য নবী রসুল সন্তানদের ভিতরে আল্লাহ আলমিন তখন বলছেন এখানে ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত থাকলে আর এই যে সালাতের গুরুত্ব যেটা রব্বে জানলি রাতে মসজিদ কেন্দ্রিক এটা সমাজ ব্যবস্থা যে উনি তৈরি করে গেলেন আসলে মসজিদ কেন্দ্রিক সমাজ থেকেই কিছু তৈরি হতে পারে সেই মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা হলো সকল কিছুর প্রাণ কেন্দ্র করে সমাজ গড়ে উঠবে সংস্কৃতি গড়ে উঠবে এই মসজিদের কথা যে দোয়া করেছেন এই কাবার অঞ্চলকে আবাদ করার জন্য সেই দোয়ার মধ্যে আলী সালাম চারটা গুণের কথা বলেছেন আত্মাকে পরিশুদ্ধ করবেন আজকের দুনিয়া আমি বলতে চাই যারা নিজেদেরকে ওইরকম নবীর ওয়ারিস দাবি করেন বা তথাকথিত পীর হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান যদি এই সমস্ত গুণগুলো ছাড়া মানুষকে করার চিন্তা করেন এটা কিছু না আজকে আমরা অনেক এরকম ভণ্ডপীঠদের কোরআন শুদ্ধ করে পড়া দূরের কথা দেখে তাদের কোনো সম্পর্ক নাই আজকে অনেক মরিতকে আমি এরকম জিজ্ঞেস করেছি আপনার পীর সাহেবের কাছে আপনার সম্পর্ক কতদিনের বলে আজকে দশ বছর আমি বলি সুরাইফ হাতে পর্যন্ত পারে না পারলেও শুদ্ধ জান কি আপনার পীর সাহেবকে কোনোদিন আপনাকে না শিক্ষক হবেন তারা কেউ গুরু হয়ে বসে থাকবেন না তরিকা বানাবেন আর নিজস্ব অজিফা দেবেন যদিও কোরআন থেকে বানিয়ে অজিফা দেন সেটা নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে ইসাইলের মতো ছেলে হতে হবে এবং আল্লাহর নির্দেশ পালনের জন্য সদা প্রস্তুত থাকতে হবে এইরকম সমাজ আমরা কামনা করি মসজিদকে কেন্দ্র বানাতে হবে মসজিদের ইমাম করে চলেছেন তাদের মধ্যে এবং সকলকে পৃষ্ঠপূজা দান করতে হবে সম্ভব সম্রাজ্য বাংলার পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আরো করছি রহমতুল্লাহ আমি আর আপনারা দেখছেন আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 ताशा सम्पर्स्तारितरार चेष्टा कर देख जीवन रंगल कत कार्यक्रे मोमिन बंदा निजेटी क्ष के इसलामी रंगे रंजित कर জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউজ বিউটি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 देख अर्धांगी ना तत्तांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े न